وَن إِلَكَكَمَا أَوحَن إِ نُحِ وََّبينَ مِ بَعد وَأَحَن إِ عبَلهم وَإسمعينَ وَإسحافَ وََعقُوبَ وَ الأسدَطِ وَوعسَ وَعوبَ وَيونوس وَيونُ سَ وَهونَ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 আল্লা প্রতি সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ মিশরীয়দের মধ্যে লাস্ট গ্রুপ যারা ইমান এনেছিল আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন কিন্তু তার সম্প্রদায়ের ইয়াতুন মিন কৌমিহি তার সম্প্রদায়ের অল্পবয়স্ক কিছু কিশোর বালক ছাড়া আর কেউই মোসারপতি ইমান আনেনি ফেরাউন এবং তার পারিশদবর্গের ভয়ে যে এরানা তাদের উপরে নির্যাতন শুরু করে যারা বয়সী তরুণ তারা মুসালামের উপরে ইমানে ছিলেন এবং তারা ছিলেন সংখ্যায় খুবই কম এর আয়াতের দুইটি তাসির রয়েছে একটি তাফসিরে বলা হয়েছে বনিসৈয়ীদের মধ্যে যারা অল্পবয়স্ক কিশোর বয়সের ছিল বনিসের মধ্যে শুধুমাত্র তারাই মোসালাম করেছে ইসরাগ্রোসাকে অনুসরণ করেছে কারণ তারা ছিল মুসলিম জাতি তারা মুসালামের উপরে ইমান এনেছে এবং জরুরিয়াত বলতে এখানে মিশরবাসীদের মধ্যে বোঝানো হয়েছে মিশরীয়দের মধ্যে অল্প কিছু মানুষ যারা বয়সী তরুণ ছিল তারা ইমান এনেছিলেন মুসা তরুণদের হকের প্রতি হকের আহ্বানে সাড়া দেওয়া এখান থেকে দুইটি লক্ষণীয় বিষয় আমরা দেখতে পাই এক নম্বর বিষয় তরুণরা তারা সত্যকে আপন করে নিতে বেশি আগ্রহী থাকেন ইতিহাস থেকে আমরা দেখতে পাই যারা বয়সে নবীন তরুণ যাদের চিন্তা চেতনা দূষিত নয় ফ্রেশ মন তারা হককে গ্রহণ করে নিতে আগ্রহী থাকে প্রত্যেক যুগে দেখতে পাই তারাই নবীদের দাওয়াতে সবার আগে সাড়া দিয়েছেন মুসল আল্লাহলামের প্রতি যারা ইমানেছিলেন তারাও ছিলেন তরুণ জুর ইয়াতুন বিন ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুলের সময় যারা পাশে দাঁড়িয়েছিলেন ইমানের আহ্বানে অধিকাংশ ছিলেন দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়েছি এবং এক শ্রেণীর বয়স্ক ব্যক্তিদের মাধ্যমে হয়েছি। দুই নম্বর বিষয় তরুণেরা পরিবর্তনকে গ্রহণ করতে তৈরি থাকে উৎসাহী থাকে যাদের বয়স হয়ে গেছে তারা বিভিন্ন কাজে পেশায় প্রতিষ্ঠিত যারা ব্যস্ততায় জড়িয়ে গেছেন পরিবার আছে স্ত্রী সন্তান রয়েছে তাদের বিভিন্ন রকমের মায়া কাজ করে পিছু কাজ করে তাই তারা এই সমস্ত ঝামেলা হককে গ্রহণ করতে গেলে অনেক বাধা বিপত্তি থাকে তারা এই সমস্ত বাধা বিপত্তির মধ্যে জড়াতে চান না যতক্ষণ তারা নিজেরা কোনো বড় ধরনের সমস্যায় আক্রান্ত হচ্ছেন না আরামায় সেই রয়েছেন পরিবার সুখে আছে কোন ধরনের ত্যাগ শিকার তারা করতে চান না হকের জন্য যে ত্যাগ শিকার এটা তাদের মন মানসিকতায় থাকে না সব সময় হকের জন্য ত্যাগ স্বীকার করে যারা সামনে এগিয়ে আসেন তারা হচ্ছেন তরুণ বয়সী নবীন যারা যুবক কিন্তু এর পরও এরপরও ও সেই তরুণদের মনে ভয় ছিল ফেরাউন তাদেরকে হত্যা করতে পারে ফেরাউনের সরকার অবিশ্বাস্য রকমের ত্রাসের এক রাজত্ব কায়েম করে রেখেছিল ফেরাউনের নাম শুনলে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ত আল্লাহ কুরআনে বলেছেন ফের ছিল এক প্রতাপশালী স্বৈরশাসক এবং সে ছিল সীমা লঙ্ঘনকারীদের মধ্যে একজন সে ক্ষমতাবান ছিল এবং ক্ষমতাকে সে জুলুমের জন্য ব্যবহার করছিল এই কারণে মুসাল্লাহ ইসলামের উপর ইমান এনেছিলেন যে তরুণেরা তারাও ফেরাউনকে ভয় পেতেন মিশের বিরুদ্ধে ফেরাউন বিভিন্ন সময় ব্যবস্থা গ্রহণ করেছে এবারে বনিশ্রেহীদের উপরে ফেরাউন অত্যাচার নির্যাতনের চূড়ান্ত মাত্রায় উন্নীত হল ফেরাউনের সভাসদরা তাকে এই কাজে প্রেরণা দিচ্ছিল উস্কে দিচ্ছিল ফেরাউন তার সভাসদের কথায় উত্তেজিত হয়ে বলল সে বলল আমরা অতি শীঘ্রই তাদের ছেলেদেরকে হত্যা করব এবং মেয়েদেরকে জীবিত রাখব নিশ্চয়ই আমরা তাদের উপরে ক্ষমতাবান লক্ষণীয় ফেরাউন এই নির্দেশ আগেও দিয়েছে যখন মুসাই জন্ম হয়েছিল তার আগের বেশ কয়েক বছর ধরে সে সমস্ত পুত্র সন্তানদেরকে নবজাতক পুত্র সন্তানদের হত্যা করছিল বাড়ি বাড়ি গিয়ে। এখন নতুন পুরনো জারি করা হলো। বনে ইসরায়েল এই জুলুম অত্যাচারের নির্যাতনে নিষ্পেষিত হয়ে তাদের মধ্যে একটি মানসিকতার প্রতিফলন আমরা দেখতে পাই যেটা এই পরিস্থিতির কারণে তাদের ভেতর থেকে বের হয়ে আসলো সমস্যা সৃষ্টি করেছে ফেরাউন সে জুলুম করছে তার সহযোগীদেরকে নিয়ে অথচ বনে ইসরায়েল তারা কাকে দোষারোপ করছিল বনি ইসরাদিনা মুসালামকে দোষারোপ করছিল বনে ইসরাসাল্লামকে দোষ দিয়ে বলল আমরা অত্যাচারিত হয়েছি আমাদের কাছে তোমার আগমনের পূর্বে এবং আমাদের কাছে তোমার আসার পরেও সুতরাং আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন অত্যাচার নিপীড়নের মধ্যে থাকার কারণে তাদের মধ্যে বিশুদ্ধ দাস সুলভ মানসিকতা জন্ম লাভ করেছিল ফেরাউনকে দোষারোপ করা বরং তারা নিজেরাই নিজেদেরকে দোষারোপ করছিল যে মুসা আল্লাহাম কেলা পাঠিয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য তারা সেই মুসা আলাহিসামকে দোষারোপ করছে যে যত সমস্যা এরা শুধুমাত্র তোমার কারণে তোমার আসার আগেও আমরা নিজেত হয়েছি তোমার আসার পরেও আমরা নিজেত হচ্ছি যারা আল্লাহর আল্লাহর দিনের জন্য হকের জন্য কোন ধরনের ত্যাগ স্বীকার করতে চান না কষ্ট স্বীকার করতে চান না কিন্তু এর যে ফলাফল সুফল সেটা তারা পেতে আগ্রহী তাদের মধ্যে আমরা এই ধরনের দেখতে পাই। ত্যাগ স্বীকার করব না কিন্তু ত্যাগের বিনিময়ে যে ভালো জিনিসটা পাওয়া যায় সেটা আমি পেতে ইচ্ছা করি এই ধরনের মানসিকতার যে জাতি তারা জাতিগতভাবে সব সবসময় অপমানিত হয়ে থাকেন দিনের পথে তারা কখনোই এগিয়ে আসেন না তারা বিজয় চান সাফল্য চান পদমর্যাদা চান কিন্তু এর বিনিময়ে কোনো ধরনের কষ্ট তারা সহ্য করতে রাজি নন মুসলিম উম্মা অনেকাংশে এই অপরাধে অপরাধী কেন আজ জমিনে আওলার আইন প্রতিষ্ঠিত নেই কেন মুসলিম ভূমিগুলোতে কাফেরদের আইন প্রতিষ্ঠিত কেন সেখানে জুলুমের রাজত্ব কেন এই ভূমি খিলাফতের অধীনে নয় আজকে আমরা এরকম লোক অনেক দেখতে পাব যারা উম্মার এই অবস্থা থেকে উত্তরণের জন্য কোনো কিছু করছেন না কিন্তু কোন সমস্যার জন্য সম্পূর্ণ উম্মাকে তার দোষারোপ করছেন যেন সেই ব্যক্তি একেবারে নিরীহ নিষ্পাপ ব্যক্তি সে নিজের সমস্যা বাদ দিয়ে বাকি সবার সমালোচনা করে যাচ্ছে কেন আজকে সমস্যা কেন ইরাকের সমস্যা কেন ফিলিস্তিনের সমস্যা কাশ্মীরে কেন সমস্যা আরাগানে কেন সমস্যা যদি আমি মনে করি আমি এবং আপনিও এই সমস্যার একটা অংশ তাহলে আমরা সমাধানের জন্য কাজ করতে শুরু করতে পারি অপরদিকে যদি আমরা মনে করি কাশ্মীরের সমস্যা এটা শুধুমাত্র কাশ্মীরিদের ব্যাপার চেচনিয়ার সমস্যা শুধুমাত্র চেচেনদের ব্যাপার ফিলিস্তিনের সমস্যা তো শুধুমাত্র ওই এলাকার ফিলিস্তিনিদেরই সমস্যা এভাবে যদি আমরা খণ্ডখন্ডভাবে চিন্তা করি তাহলে কখনোই আমরা নিজেদের করণীয় কোন কিছু খুঁজে পাব না এই পরিচয়গুলো আল্লাহ তিনি আমাদেরকে একটি পরিচয়ে চিনেন আল্লা সুমাতার কাছে এই মুসলিম উম্মা এক পরিচয় ইসলাম গ্রহণকারী জাতি তিনি আমাদেরকে ফিলিস্তিনি বিবেচনা করেন না হিসেবে বিবেচনা করছেন না কিংবা চেয়েছেন আরাকান হিসেবে আল্লাহ করছেন না। আল্লাহ উম্মাকেই এক উম্মা হিসেবে বিচার করে থাকেন কাজেই এই উম্মার কোন একটা অংশ যখন সমস্যায় পতিত হয় দুর্ভোগ নেমে আসে এটা আমাদের সবার উপরেই পড়ে আমাদের সবারই উচিত সেই দুর্ভোগ কষ্ট দূর করার জন্য সচেষ্ট হওয়া আমরা সবাই কোনো না কোনোভাবে এই সমস্যাগুলোর জন্য কোন দায়ী আমাদের নিষ্ক্রিয়তা দায়ী কিন্তু বনে ইসরায়েল তার নিজেদের কোন দায়িত্ব খুঁজে পাচ্ছিল না বরং তারা মুসা আল্লাহামকেই সমস্ত অপরাধের ফেরও সমস্ত নির্যাতন এবং জুজুমের একমাত্র কারণ বলে মনে করতে শুরু করল বরং তারা মুসা আল্লাহামকে দোষারোপ করতে শুরু করল তারা বললি তুমি আমাদের কাছে আসার আগেও আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে আমাদের কাছে আসার পরেও আমরা কষ্ট পাচ্ছি মুসা আলাহাম তিনি এই জবাব শুনে কি বলেছিলেন মুসা তিনি বললেন আশা করা যায় তোমাদের রব অতীতে শত্রুকে ধ্বংস করে দেবেন এবং এই জমিনে তোমাদেরকে শিলাফত দান করবেন তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করে দেবেন এরপর তিনি দেখবেন তোমরা কেমন আমল করো। করোসালাম বললেন আল্লাহ অবশ্যই বিজয় দিবেন শত্রুদেরকে ধ্বংস করে দেবেন এবং জমিনে তোমাদেরকে প্রতিষ্ঠিত করবেন তোমাদের প্রতিষ্ঠা দান করবেন তাদের স্থলাভিষিক্ত করে কিন্তু এর জন্য তোমাদেরকে ত্যাগ তিতিক্ষা কষ্টসহ্য করতে হবে কেননা এটাই হচ্ছে বিজয়ের স্বাভাবিক প্রক্রিয়া এর আগের আয়তে মোসা তার কমকে কি উপদেশ দিয়েছিলেন কাছে সাহায্য ধারণ করো আল্লাহর কাছে যা কি ইচ্ছা এই জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দেন আর চূড়ান্ত পরিণাম তো শুধুমাত্র মোত্তাকিদেরই জন্য চূড়ান্ত পরিণাম ওয়া কি বাতুল ব্যক্তিদের জন্য হচ্ছে চূড়ান্ত শুভ পরিণাম একদিকে বনি ইসরায়েল যখন এই কষ্ট দুর্ভোগের মধ্যে পড়ার পর ফেরাউনের বিরুদ্ধে প্রতিবাদ কিংবা ফেরাউনকে রুখে দেওয়ার চেষ্টা না করে মুসাদামকে দোষারোপ করে যাচ্ছিল ফুটে ওঠে আরেকজন ব্যক্তির মাধ্যমে যে ব্যক্তি বনি ইসরায়েলের মধ্যে হওয়ার পরেও যোগ দিয়েছিল ফেরাউনের সাথে সেই হচ্ছে কারুনের কাহিনী যে কোন ধরনের দ্বন্দ্ব বা যুদ্ধ সংঘাতে আমরা এটা দেখতে পাই যেমন আমরা দেখেছি মিশরীয় হওয়ার পরেও একদিকে সেই জাদুকর মুমিন ব্যক্তি আসিয়া দাসি কিংবা তরুণেরা তারা মুসাইসালামের দাওয়াতকে কবুল করে নিয়েছিলেন অপরদিকে বনে ইসরায়েলি হওয়ার পরেও কারুনের মতো যারা ব্যক্তি কিংবা কারুণ নিজে সে যোগ দিয়েছিল ফেরাউনের পক্ষে নিজের জাতির সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে কারণ বিশ্বাসঘাতকতা করেছে অপরদিকে জাদুকর ব্যক্তি মোমিন ব্যক্তি আসিয়া কিংবা তরুণেরা তারা হককে গ্রহণ করেছেন প্রয়োজনে নিজের জাতির লোকেদেরকে ত্যাগ করে অপরদিকে বনি ইসরায়েলের হওয়ার পরেও সত্য যার ভাগ্যে জোটেনি যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের মধ্যে একজন ব্যক্তি হচ্ছে কারণ সে যোগ দিয়েছে অত্যাচারী জালিম ফেরাউনের পক্ষে যখন একটা জাতি এলাকায় শত্রুরা কঠিন পরিস্থিতি সৃষ্টি করে তখন অনেক ধরনের মানুষের আসল চেহারা বের হয়ে আসে একদিকে বনি ইসরায়েল মুসালামকে দোষারোপ করছে তোমার কারণে যত সমস্যা আরেকদিকে বিশেষ খাতো কথা বলছেন হু লি উলি কারণ ছিল কিন্তু সে তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করল বিদ্রোহ করলাই আল্লাহ কারুণকে প্রচুর ধন সম্পত্তি দিয়েছিলেন ধনভাণ্ডার দিয়েছিলেন কি যেই ধনসম্পদের চাবি বহন করা বেশ কয়েকজন শক্তিশালী লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল কারণ যে স্থানে তার ধন সম্পত্তি জমা করে রাখত বর্তমানে যেভাবে ব্যাংকের ভল্টে মূল্যবান সম্পত্তি জমা রাখা হয় ঠিক সেইরকম বিভিন্ন স্থানে কারণ নিজের ধন সম্পত্তিগুলোকে জমা করে রাখত এবং এক একটি দরজার চাবি ছিল বেশ বড় এবং ভারী সেটাই বলা হচ্ছে আলোচক মহানতারা বলেছেন আমি তাকে এত ধন দান করেছিলাম যেগুলোর চাবি বহন করা কয়েকজন শক্তিশালী লোকের পক্ষেও কষ্টের বিষয় হয়ে যেত কারণ তার এই সম্পদকে আল্লাহ মহামতাল শরণের জন্য কিংবা তার নির্যাতিত জাতির কল্যাণের জন্য ব্যয় করেনি এগুলোকে ব্যয় করেছে লোক দেখানোর জন্য শো অফ করার জন্য নিজেকে প্রদর্শন করার জন্য এই জন্য আমরা দেখতে পাচ্ছি যখন তার সম্প্রদায় তাকে বলল দম্ভ করো আল্লাহ দাম্বিকদেরকে ভালোবাসেন না এবং তার উপদেশ দিয়ে বললেন আল্লাহ তোমাকে যা দান করেছেন এর মাধ্যমে তুমি আখিরাতের গৃহ আখিরাতের ঘর সেই চিরস্থায়ী বাসস্থান তার অনুসন্ধান করো এবং এই দুনিয়া থেকে তোমার অংশ তুমি ভুলে যেও না তুমি অনুগ্রহ করো যেভাবে আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন এবং জমিনে ফাসাদ সৃষ্টি করতে সচেষ্ট না। আল্লাহ হই সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন সম্প্রদায়ের লোকেরা বণিসা তার পরামর্শ দিয়ে বলছিল তুমি সম্পদ পেয়েছ এটা তোমার নিজের কোন কৃতিত্ব নয় এই সম্পদ আল্লাহ সহ মহাদালার পক্ষ থেকে একটা অনুগ্রহ রাজেই এটাকে তুমি দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণের কাজে ব্যয় করো আখী রাতের গৃহ অনুসন্ধান করো এই দুনিয়া থেকে তোমার অংশ তুমি ভুলে দিও না যেভাবে আল্লাহ মাতালা তোমাকে সম্পদ দেওয়ার মাধ্যমে তোমার উপর অনুগ্রহ করেছেন সেভাবে তুমি মানুষের প্রতি অনুগ্রহ করো কল্যাণমূলক কাজে এই সম্পদকে ব্যয় করে জমিনে ফাঁসা সৃষ্টি করো না নিশ্চয়ই আল্লাহ ফাঁসা সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না কারণ সেই নিয়ামতকে অস্বীকার করল কুফুরি করল সে বলল এই ধন সম্পত্তি এটা আমি আমার নিজস্ব জ্ঞান গরিমা দ্বারা প্রাপ্ত হয়েছে। قرون الايه يكت جواب الله سبحانه وتعالى قران يديتشن الله سبحانه وتعالى بيقولن الا انما اتيته على علم عندي اولم يعلم ان الله قد اهلك من قبله من القرون من هو اشد منه قوه ان هو أشد منه قوة وأكثر جمعا সে কি জানে না যে তার পূর্বে কত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন যারা শক্তিতে তার চেয়েও প্রবল ছিল ধন সম্পদে তার থেকেও বেশি প্রাচুর্যশীল ছিল পাপীদেরকে তাদের পাপ কর্ম সম্পর্কে জিজ্ঞাসাও করা হবে না অর্থাৎ আল্লাহ সুহাম তাল্লাহ অতীতে যেভাবে বিভিন্ন জালিম সম্প্রদায়কে কাফের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন যখন তাদের শক্তি ধন সম্পত্তি কোন কাজেই আসেনি সেই পাপীদের উপরে যখন আজাব চলে আসে তাদেরকে তাদের কাছ থেকে কোনো কৈফিয়ত জানতে চাওয়া হবে না তারা আজাবে পাকরাও হবে এমন একটি দিনের ঘটনায় আলোচনা এরপর কারুণ জাঁকজমক সহকারে তার সম্প্রদায়ের সামনে বের হল যারা দুনিয়ার জীবন কামনা করত তারা বলতে লাগল হায় আফসোস কারণ যা পেয়েছে আমাদেরকেও যদি তা দেওয়া হতো নিশ্চয়ই সে কতই না ভাগ্যবান নিশ্চয় সে বড় ভাগ্যবান দুনিয়াবী লোকেরা কারুনের এই ধন সম্পত্তির প্রদর্শনী দেখে তারা লোপ করতে শুরু করল এবং বলতে শুরু করল কারণ যা পেয়েছে যদি আমাদেরকেও তা দেওয়া হতর যারা জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন তোমাদেরকে ধিকার যারা ইমানদার এবং সৎকর্মী তাদের জন্য আল্লাহর দেওয়া সোয়াবি যথেষ্ট এটা তারাই পায় যারা সবরকারী ইমানদার ব্যক্তিদের এই মানসিকতা এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা লক্ষ্য করলে দেখতে পাব কারণের এই ঘটনার একটি বিশেষ গুরুত্ব রয়েছে সেটা হচ্ছে ফেরাউন যখন তার জাতিকে বিভ্রান্ত করেছিল তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সে দুইটি বিষয়কে উল্লেখ করার মাধ্যমে তাদেরকে বিভ্রান্ত করে রেখেছিল একটি বিষয় ছিল তার শক্তির বড়াই বড় বিজয় শক্তিতে সে প্রবল দ্বিতীয় বিষয়টি ছিল তার ধন সম্পত্তির প্রাচুর্যতা্লাম বনি ইসরায়েল উভয় দরিদ্রতার মধ্যে রয়েছেন তাদের কোন বিশাল ধন সম্পত্তির নেই এই দুইটি বিষয় দিয়ে ফের মান্ত করে রেখেছিল এবং বনিস মধ্যে যারা ফেরাউনের পক্ষে যোগ দিয়েছে যেমন কারণ সে প্রচুর ধন সম্পত্তি লাভ করেছে কাজে এই ধন সম্পত্তির দিকে আকৃষ্ট হয়ে কিছু মানুষ যখন বলতে শুরু করল হাই আফসোস কারণ যা পেয়েছে আমরাও যদি তা পেতাম সে কতই না ভাগ্যবান সম্পত্তি দিয়ে তারা মানুষের সফলতা ব্যর্থ থাকে যাচাই করছে অপরদিকে যারা জ্ঞানপ্রাপ্ত হয়েছিল তারা বলছিলেন তোমাদের জন্য ধিকার আল্লাহ স্বভাবিক উৎকৃষ্ট যারা ইমানদার এবং সৎকর্মী তাদের জন্য এবং এটা তো তারাই পাবে যারা সবর করে তারা ধৈর্য ধারণ করবে এই দুনিয়াতে আলোস মোহামতো একজন মুসলিম কিংবা কাফের উভয়কে ধনসম্পত্তি এগুলো দিতে পারেন কিন্তু দিনের প্রতি ভালোবাসা দিনের জ্ঞান এটা শুধুমাত্র আল্লাহ মোহাম্মতোলা তাদেরকেই দিবেন যারা ইমানদার তাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং আখিরাতে এই মুমিন ব্যক্তিরা তাদের পাওনা পরিপূর্ণভাবে পেয়ে যাবেন এই আমাদের প্রয়োজন সবর করা দুনিয়ার জীবন শেষ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আখিরা তালা আমাদেরকে পূর্ণ প্রতিদান এবং তার থেকেও বেশি দিয়ে দিবেন ইমানদার ব্যক্তিরা বলছেন তোমরা সম্পদের লোভ করছ এর থেকে আল্লাহর দোয়া সবই উৎকৃষ্ট এবং এটা তারাই পাবে যারা এর জন্য সবর করতে পারবে সম্পদের এই প্রদর্শনী দেখিয়ে যখন কারুন তার সম্প্রদায়ের দুনিয়াবী লোকেদের দৃষ্টি আকর্ষণ করেছিল সেই রকম একটি মুহূর্তে কি ঘটনা ঘটল الله سبحانه وتعالى بلتن فَخَسَفْنَا بِهِ وَبِدَارِهِ الْأَرْضَ فَمَا كَانَ لَهُ مِنْ فِئَةِ فَمَا كَانَ لَهُ مِنْ فِئَةِ يَنْصُرُونَهُ مِنْ دُونِ اللَّهِ وَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِينَ عدو بور امي قارون كي امون تار پراشات كي سبحان الله قارون تار شمپت تشوه امون کی تار پراشات شوه کر الله سبحانه وتعالى بلتن মাটি মাটির গর্ভে বিলীন করে দিলাম তার পক্ষে আল্লাহ ব্যতীত এমন কোনো দল ছিল না এমন কোন শক্তি ছিল না যারা তাকে সাহায্য করতে পারত এমনকি সে নিজেও আত্মরক্ষা করতে পারল না এক সেই সামনে সামনে দেখিয়ে দিলেন যারা বিভ্রান্ত হয়েছিল ফেরাউনের শক্তির বড়াই দেখিয়ে ফেরাউনের শক্তির বরায়ের কারণে ধনভাণ্ডারের প্রাচুর্যতার কারণে তাদের সামনে বাস্তবতা আলোচনা উপস্থাপন করে দিলেন যে বাস্তবতা দেখিয়ে দিলেন যে এই ধনসম্পত্তি এটা কোন ব্যক্তির প্রতি শুধুমাত্র আলোচনা মাতালের একটি অনুগ্রহ যেটা আলোচনা মাতালা হকের পথে থাকা কোন ব্যক্তিকেও দিতে পারেন বাতিলের পথে থাকা কোন ব্যক্তিকেও দুনিয়াতে আলো সম্পত্তি দিতে পারেন ধন সম্পত্তি দিয়ে হক বা বাতিল বিচার করা যায় না কারণ এ সম্পত্তির করেছিল আল্লাহ মহতালা তাকে তার প্রাসাদ সহকারে মাটির গর্ভে বিলীন করে দিলেন তার এই সম্পত্তি কোন কাজই আসলো না এমনকি সে নিজেও নিজেকে রক্ষা করতে পারল না ফির গতকাল যারা তার মতো হওয়ার লোক করেছিল তারা সকালবেলায় বলতে লাগল আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিককে বর্ধিত করেন এবং হ্রাস করেন আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করলে আমাদেরকেও ভূ গর্ভে বিলীন করে দিতেন কাফেররা কখনোই সফল কাম না। কারণের এই ঘটনার মাধ্যমে তাদের মধ্যে সঠিক অনুধাবন ক্ষমতা তৈরি হল সুতরাং কারুনের ঘটনা থেকে যখন তার ধনসম্পত্তি সম্পত্তি কোন কাজই আসল না এই দৃশ্যটা তাদের জন্য ছিল এক স্মরণিকা সতর্কবার্তা অর্থাৎ এর মাধ্যমে আমরা শিক্ষা পাচ্ছি যে ধন সম্পত্তির কারণে আমরা যেন বিভ্রান্ত না হই ধীর আধিক্য দিয়ে কখনো সত্য বা হককে বিচার করা যায় না যে কাউকে ইচ্ছে দিতে পারেন মুসলিম কিংবা কাফির কিন্তু যাদেরকে আলোচকালা ভালোবাসেন এবং তারা আলোসু মহাতালাকে ভালোবাসেন এই ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কারণের উপরে আলোচকাল আজাব আসার মাধ্যমে শেষের এই পরিস্থিতি থেকে এমন কিছু ঘটনা ঘটানো শুরু করলেন যেখানে ফেরাউনের সামরিক শক্তি আর কোনো কাজে আসবে না একদিকে ফেরাউন যেভাবে বনিয়েছে যে অত্যাচার নিপীড়ন করছে আল্লাহ মতআলাও সেগুলোর জবাব দেওয়া শুরু করলেন সম্পূর্ণ মিশরবাসীর উপরে বিভিন্ন আজাব প্রেরণ করার মাধ্যমে একই সাথে এগুলো ছিল আজাব ঠিক তেমনিভাবে এটা ছিল আল্লাহ পক্ষ থেকে বিভিন্ন নিদর্শন আয়াত যেগুলো নিয়ে চিন্তা করলে তারা ইমান আনতে পারত আল্লাহাম আয়াত সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি সেই দুটি নিদর্শন ছিল আয়াত ছিল মুসা হাতের লাঠি এবং তার হাত থেকে উজ্জ্বল আলো বের হওয়া মুসাকে সর্বমোট নয়টি নিদর্শন দেওয়া হয়েছিল কুরআনে বলেছেন আমি বাকরাও করেছি ফেরাউনের অনুসারীদেরকে কয়েক বছরের অনাবৃষ্টি এবং ফল ফসলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে যেন তারা উপদেশ গ্রহণ করতে পারে আরও দুইটি নিদর্শনের কথা আমরা এই আয়াত থেকে দেখতে পাচ্ছি সেই দুইটি হচ্ছে অনাবৃষ্টি এবং খাদ্যের অভাব ফল ফসলাতির অভাব তাহলে মোট চারটি নিদর্শন হচ্ছে এবং পরবর্তী একটি মাতালা একত্রে পাঁচটি নিদর্শনের কথা উল্লেখ করেছেন এবং আলোচনা মাতালা যে আয়াত বা নিদর্শনগুলো পাঠাচ্ছিলেন প্রত্যেক পরবর্তী নিদর্শন পূর্ববর্তী নিদর্শনের থেকে বড় এবং প্রভাবশালী ছিল আরো বড় আকারের শক্তিশালী নির আলসবাদ যেন তারা উপদেশ গ্রহণ করে যেন তারা সঠিক পথে আসতে পারে হাত থেকে উজ্জ্বল আলো বের হল এটাও তাদের জন্য যথেষ্ট ছিল না আল্লাহ তাদেরকে অনাবৃষ্টি দিলেন কয়েক বছর কোনো বৃষ্টি হল না কোন ফল ফসল উৎপন্ন হল না পরও তারা হকের দিকে ফিরে আসছিল না আল্লাহান তিনি বলেন অনাবৃষ্টি এবং ফল ফসলাদির ক্ষতি এই দুইটি মূলত একই নিদর্শন তিনি সমুদ্র দ্বিখণ্ডিত হওয়াকে চতুর্থ নিদর্শন হিসেবে ধরেছেন এরপর দেখতে পাচ্ছি তাহলে বাকি থাকছে আর পাঁচটি নিদর্শন যখন এই দুটি বিশেষ নিদর্শন প্রকাশ পেল অনাবৃষ্টি হচ্ছে কোন ফল ফসল উৎপন্ন হচ্ছে না এবং এই আজাব কাদের উপরে আসছিল রহমুল্লাহ বলেছেন ফেরাউনের অনুসারীদের উপরে ফলে ফেরাউন এবং তার অনুসারীরা তারা মুসাল্লা কাছে আসতে বাধ্য হলো। তারা এসে বলল দোযা করে তোমার রবের কাছে দোয়া করেন তিনি আমাদের কাছ থেকে এই অনাবৃষ্টি এবং এই সমস্যা থেকে আমাদেরকে উদ্ধার করেন আল্লাহ সুবাহ তাদের উপরে এই আজাবকে উঠিয়ে নিলেন বৃষ্টি দিলেন ফল ফসল উৎপন্ন হল কিন্তু যখনই তাদের উপর থেকে এই কষ্টের অবস্থা চলে গেল তখনই ফেরাউন এবং তার বাহিনী মুসা সাথে করা ওয়াদা ভঙ্গ করল এবং একবার বা দুইবার নয় ক্রমাগত নিদর্শন হিসেবে পাঠিয়েছিলেন একটি বন্যাকে নীল নদীর পানি দিয়ে মিশরকে প্লাবিত করে দিলেন বন্যা সৃষ্টি করলেন বন্যার ফলে ফসলের জমিতে পানি জমে থাকত এই পানি নেমে যাচ্ছিল না ফলে মিশরবাসীরা তারা জমিতে চাষাবাদ করতে পারছিল না এবং এটা খুবই লম্বা দীর্ঘস্থায়ী একটা বন্যা ছিল তাদের উপরে একটি শাস্তি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি ঘটনা আল্লাহ কোরআানে বলেছেন যখন তাদের উপরে আজাব চলে আসলো তখন তারা বলল হে মোসা আমাদের জন্য তুমি তোমার রবের কাছে দোয়া করো তিনি যে ওয়াদা তোমার সাথে করেছেন সেটা অনুসারে যদি তুমি আমাদের উপর থেকে আজাবকে সরিয়ে দাও তাহলে অবশ্যই আমরা তোমার প্রতি ইমান আনবো এবং অবশ্যই তোমার সাথে বনি ইসাহাইলকে পাঠিয়ে দেব মুসাআনের দরবারে ফিরে এসে কোন দুইটি বিষয় উল্লেখ করেছিলেন যে দুইটি বিষয়ের শর্ত এখন তারাই মোসাকে দিচ্ছে যে তার মধ্যে একটি হচ্ছে প্রথমত ফেরাউন এবং তার অনুসারীরা মিশরবাসীরা যেন তারা আলোচমান তাদের উপরে ইমান আনে এবং দুই নম্বর যারা মুসলিম জাতি বনি ইসরাহল তাদেরকে যেন অত্যাচার নিপীড়ন না করে তাদেরকে যেন মুসা আল্লাহিস্লাম নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক এবারে সেই দুটি প্রস্তাবকে মেনে নিচ্ছে যখন এই বন্যা কিছুতেই নেমে যাচ্ছে না পানি তারা বলল আমরা ইমান আনব এবং বনি ইসাইল দিয়ে ছেড়ে দেব ফেরাউন এই কথা বলছিল। কথা বলছে কারণ তার রাজত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি মুসাদামের কাছ থেকে সে কোন সাহায্য না পায় তার এই মিশরের রাজত্ব নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে ফল ফসল উৎপন্ন হচ্ছে না ফেরাউন নিজের স্বার্থের কথা চিন্তা করছিল এবং এ কারণেই সে মুসা আল্লাহ প্রতিনিধি দল প্রেরণ করেছে ওয়াদা বাস্তবায়ন করবে বলে মিথ্যা এর ফলে আল্লাহ পানিকে নামিয়ে দিলেন আবারও তারা চাষাবাদ শুরু করল কিন্তু যখনই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলো আবার তারা তাদের ওয়াদাকে ভঙ্গ করল এবং বনই সেলকে মুক্তি দেওয়া দূরে থাকুক তারা তাদের কুফরির উপরেই অটল থাকল ইমান আন্দোলনা পরবর্তী আলোসভা ষষ্ঠ নিদর্শন তাদের উপরে পাঠালেন পঙ্গপালের এক তাদের উপরে প্রেরণ করলেন মেঘের মতো পঙ্গপালের এক ছিল এত বেশি সংখ্যায় এত বেশি আলোচনা পঙ্গপাল প্রেরণ করেছিলেন যেগুলো মেঘের মতো সূর্যকে ঢেকে ফেলত এবং যখনই এই পঙ্গপালের একটি ঝাঁক কোন এলাকার মধ্য দিয়ে যেত তাদের গাছপালা ফল ফসলাদি কাছের পাতা ফল সবকিছু খেয়ে নিঃশ্বাস করে ফেলত এমনকি গাছ লতাবাতা খেয়ে শেষ হওয়ার পর তাদের বাড়িঘরে সেই পঙ্গপালগুলো ঢুকে পড়ত কাঠের আসবাবপত্রগুলো খেয়ে শেষ করে ফেলত আল্লাহর পক্ষ থেকে একটা অলৌকিক নিদর্শন আজাব হিসেবে পঙ্গপালের এই বিশাল বাহিনী সম্পূর্ণ মিশরকে লন্ডভন্ড করে দিচ্ছিল আবারও তারা ব্যস্ত হয়ে সালামের কাছে ছুটে আসলো আরোচ করল যেন তিনি আল্লাহ সুহামতাল্লা দোয়া করেন তাদেরকে শাস্তি থেকে রক্ষা করার জন্য ওয়াদা করল তারা ইমান আনবে বনে ইসরাকে মুক্তি দেবে মুাম দোয়া করলেন আল্লাহ বিপত্তি উদ্ধার করলেন আবারও তারা বিপদ থেকে মুক্ত হওয়ার সাথে সাথে তাদের ওয়াদাকে ভঙ্গ করল বিশ্বাসঘাতকতা করলেন আর তারা বলল তুমি আমাদেরকে জাদু করার জন্য যেকোনো নিদর্শন আমাদের কাছে নিয়ে আসো না কেন আমরা তোমার প্রতি ইমান আনব না সুহান যখন তারা বিপদে পড়ছিল তারা এসে বলছে আমরা ইমান আনব এবং ছেড়ে দেব যখন বিপদ চলে যাচ্ছে তখন তারা বলছে এগুলো তো জাদু তুমি আমাদেরকে জাদু করার জন্য যে নিদর্শন আমাদের কাছে নিয়ে আসো না কেন আমরা তো তার প্রতি ইমান আনব না এদের সম্পর্কে বলছেন আর এরা সকল আয়াত দেখলেও তাতে ইমান আনবে না আল্লাহ তাদের উপরে আরেকটি নিদর্শন পাঠালেন সপ্তম নিদর্শন উকুন আমরা জানি উকুন মানুষের দেহ থেকে রক্ত শোষে কামড় দেয় আল্লাহ তাদের কাছে এই উকুনের এক বিশাল ঝাঁক প্রেরণ করলেন অসংখ্য উকুন তাদের উপরে পাঠিয়ে দিলেন তাদের কাপড় চোপড় পোশাক আশাক বিছানা বালিশ সমস্ত জায়গায় উকুনের অত্যাচার শুরু হল ফল এক করুণ অসহনীয় পরিস্থিতির উদ্ভব হল তারা অতিষ্ঠ হয়ে উঠল কে পারবে তাদেরকে এই পরিস্থিতি থেকে রক্ষা করতে আলহামতাল চাইলে যে কোনো কিছুকে যে কোন জীব জড়ো প্রাণী কীটপতঙ্গ যে কোনো কিছুকে আল্লাহ সুহামতাল্লাহ তার সৈন্য বাহিনীতে পরিণত করতে পারেন কারণ এই সৃষ্টি জগতের সবকিছুই আল্লাহাল একান্ত অনুগত শুধু একমাত্র অবাধ্য কিছু মানুষ এবং কিছু জিন আল্লাহমতাল তার সৃষ্টি উকুনের মাধ্যমে সেই অবাধ্য মানুষদেরকে সাহসা করছিলেন অসহনীয় পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে তারা মুসাল্লাহ ইসলামের কাছে গেল আবারও সেই আগের কথা মোসালাম আলাহ সুহাম কাছে দোয়া করলেন আলো সুবাহার শাসকে উঠিয়ে নিলেন আবারও তারা ওয়াদাকে ভঙ্গ করল কিভাবে তারা বারবার একের পর এক কুফরী করে যাচ্ছিল অষ্টম নিদর্শন আলো পাঠালেন ব্যাংকের বাহিনী তাদের মধ্যে কোন ব্যক্তি হয়তো কোন একটি কাপড় পড়তে গেল দেখলো যে সেখান থেকে একটা লাভ দিয়ে ব্যাংক বের হয়ে আসছে কেউ হয়তো খাওয়ার জন্য মুখ খুলল অমনি তার মুখের মধ্যে ব্যাংক ঢুকে গেল তা কিতাবগুলোতে আমরা দেখতে পাই সমস্ত স্থানে এই ব্যাংক ছড়িয়ে পড়েছিল কারো খাবারের পাত্রে বিছানায় কোন একটা পাতিলের ঢাকনা আপনি খুললেন সেখান একটা ব্যাংক লাভ দিয়ে বের হয়ে আসল চারদিকে এই ব্যাঙের মাধ্যমে আল্লাহ তাদের উপরে শাস্তি দিচ্ছিলেন তারা অতিষ্ঠ হয়ে মুসা কাছে এসে অনুরোধ করল মুসাল্লাম যেন দোয়া করেন মুসা্লাম দোয়া করলেন আল্লাহ মহাতাল্লা তাদের উপর থেকে এই বিপদ থেকে উঠিয়ে নিলেন কিন্তু এবারেও তারা সেই একই কাজ করলো ও তাকে ভঙ্গ করলো। নবম নিদর্শন আলাস মহামতালা পাঠিয়েছিলেন যেটাকে বলা আরেকটি নিদর্শন রক্তানো হল এই নিদর্শনটি হচ্ছে রক্ত আল্লাহ আলাম এই নিদর্শনের স্বরূপ কেমন ছিল কিন্তু কিছু কিছু মুফাস্তিরগণ তারা বলেছেন ফের লোকেরা হয়তো নীলনোদ থেকে পানি উঠিয়ে নীলনোদ থেকে খাওয়ার জন্য পানি নিয়ে আসত কিন্তু সেই পানি বাড়িতে পৌঁছানোর আগেই জমাট বেঁধে যেত রং পরিবর্তিত হয়ে যেত এবং দেখা যেত একসময় সেটা রক্তে পরিণত হয়েছে আপনি রক্ত পান করতে পারেন কুয়া থেকে তারা পানি তুলত একই ঘটনা পানি পান করার আগেই সেটা পরিণত হয়ে যেত এমন কি যখন তারা বনিশীদের লোকেরা নীল নদের যে স্থান থেকে যে ঘাট থেকে পানি নেয় কিংবা যে কুয়া থেকে পানি তুলে সেখান থেকে পানি সংগ্রহ করতে গেল সেখানেও ফেরাউন এবং তার অনুসারীদের জন্য সেই পানি পরিণত হয়ে যেত রক্তে পানি ছাড়া আপনি খুব বেশি দিন টিকে থাকতে পারবেন না খাদ্য ছাড়া দিন টিকে থাকা সম্ভব কিন্তু পানি ছাড়া তিন দিন বা এর বেশি আসলে খুব বেশি সময় টিকে থাকা সম্ভব নয় বাঁচতে হলে পানি অবশ্যই দোয়া করলেন আল্লাহ তিনি আবারও তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দিলেন কিন্তু তারা জানত না এটাই হচ্ছে তাদের জন্য সর্বশেষ সুযোগ শেষ নিদর্শন সময় ঘনিয়ে মৌসা বুঝতে পারছিলেন ফেরাউনের সাথে বোঝাপড়ার সময় চলে এসেছে ফেরাউনকে সকল মুজিজা দেখানো হয়েছে প্রমাণ উপস্থাপন করা হয়েছে এরপরও ফেরাউন তার কুফরির উপরেই অটল ছিল বনি সেলের জন্য পরিস্থিতি দিনের পর দিন কঠিনতর করে তুলছে ফেরাউন অত্যাচার নির্যাতনের মাত্রা সীমা ছাড়িয়ে যাচ্ছে সালাম তিনি বললেন হে আমার সম্প্রদায় তোমরা যদি আল্লাহর উপরে বিশ্বাস করে থাকো যদি তোমরা আল্লাহর উপরে ইমানে থাকো তবে তার উপরেই তোমরা ভরসা করো নির্ভর করো তুই তোমরা মুসলিম হও মনসুআসাম তিনি জানতেন হকের এই পথ কষ্ট শিকারের পথ ক্লান্তির পথ যে পথে ত্যাগ স্বীকার করতে হয় যে পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছার জন্য তাই আল্লাহর উপরে ভরসা করা তাওকুল করা মনসা আল্লাহাম এই জন্যই তাদেরকে বলছেন তোমরা যদি মুসলিম হয়ে থাকো যদি আল্লাহর উপর ইমান হয়ে থাকো তবে তোমরা আল্লাহর উপরে ভরসা করো বনে ইসরায়েল জাতি তারা জবাবে বলল তারা বলল আমরা আল্লাহর উপরে ভরসা করেছি হে আমাদের রব আমাদের উপর এই জালেম কউমের শক্তি পরীক্ষা করিও না এবং আমাদেরকে অনুগ্রহ করে ছাড়িয়ে নাও এই কাফেরদের কবল থেকে বলল وان نجنا برحمتك من القوم الكافرين فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنه للقوم الظالمين وانجنا برحمتك من القوم الكافرين هو سبحان الله বলেছেন بني ইসরাইল তারা বলল আমরা আল্লাহর উপরই ভরসা করলাম হে আমাদের রব আমাদের উপর এই রব্বানা লাতাজ আল্না ফিতনা তালিকা মিজাউলি মিন এবং আমাদের উপরে অনুগ্রহ করো অনুগ্রহ করে ছাড়িয়ে নাও এই কাফেরদের কবল থেকে প্রথম আয়াতে হয়েছে প্রথমে মুভাসুরিনগণ এই আয়াতে এই কথার ব্যাখ্যা দিয়েছেন এর একটা অর্থ হচ্ছে কুফফাররা যেন সেই পরিমাণ শক্তিশালী না হয় যেন তারা মুসলিমদের দিনের জন্য ইমানের জন্য ফিতনার কারণ হয়ে যায় অর্থাৎ তাদের অত্যাচারের কারণে যেন কোন মুসলিমকে ইসলাম ত্যাগ করতে না হয় এখানে আল্লাহ সুবাহার কাছে দিনের ব্যাপারে দৃঢ়তা এবং সবরের জন্য দোয়া করা হয়েছে আরেকটি অর্থ হচ্ছে মুসলিমরা যেন কাফেরদের কুফর বা অবিশ্বাসের কারণ না হয়ে যায় কারণ যখন মুসলিমদেরকে দুর্বল এবং হতদরিদ্র অবস্থায় তারা দেখতে পায় তাদের এই শক্তিহীন অবস্থা এবং দাসত্বের অবস্থা দেখে কুফফাররা তারা যেন ইসলাম থেকে বিমুখ না হয়ে যায় এবং দুয়ার পরবর্তী অংশ হচ্ছে মিনাল আমাদের রব বিরাহমাতি রহমতের মাধ্যমে করুণার মাধ্যমে আমাদেরকে উদ্ধার করো এই কাফেরদের কবল থেকে পক্ষ থেকে গাইডলাইন পাচ্ছিলেন ওই প্রাপ্ত হচ্ছিলেন আল্লাহ মহামতাল তাকে আদেশ করছেন তুমি বনি ইসরায়েলের বসতি ঘরগুলোকে চিহ্নিত করে রাখো আমরা বুঝতে পারছি এটা একটা বিশেষ কাজের জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে কিভাবে সে চিহ্ন দেওয়া হয়েছিল আল্লাহ আলম হতে পারে সেটা কোন বিশেষ সংকেত কোড সংখ্যা কিংবা কোন পতাকার মাধ্যমে যে কোনো কিছু হতে পারে তাফিরে এই আদেশের বিভিন্ন ব্যাখ্যা এসেছে তবে সার কথা একটাই তাদের বসতি চিহ্নিত হয়ে গেল এসেছে কুরআ আর আমি নির্দেশ পাঠালাম মুসা এবং তার ভাইয়ের প্রতি যে তোমরা তোমাদের জাতির জন্য মিশরের মাটিতে মিশরের জমিনের বসতি স্থাপন করো বাসগৃহ নির্মাণ করো তোমাদের ঘরগুলোকে তোমরা বানাবে কেবলামুখী করে সালাদ কায়েম করো এবং যারা ইমানদার তাদেরকে সুসংবাদ প্রদান করো বেশ কয়েকটি নির্দেশ আলোচনা মাতালা এই আয়তের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যা দেওয়া হয়েছিল মুসার ইসলাম এবং যা দেওয়া হয়েছিল মুসাদাম এবং তার জাতির উপরে আলোচনা নির্দেশ দিয়েছেন বনির সেলের জন্য বাসগৃহ নির্মাণ করার পশুতি দ্বিতীয় আদেশটি খুব গুরুত্বপূর্ণ সেখানে বলা হচ্ছে ঘরগুলোকে বানাবে কেবলামুখী করে অর্থাৎ ঘরগুলোকে মসজিদে রূপান্তরিত করে যেখানে সালাত আদায় করা হয় সিজদা করা হয় মসজিদ শব্দটি এসেছে সুজুত শব্দ থেকে এর অর্থ যে স্থানে প্রচুর সিজা করা হয়তাল বনি ইসরাকে আদেশ করেছেন যেন তারা তাদের ঘরগুলোকে তাদের সিজদার স্থান প্রার্থনা স্থলে মসজিদে পরিণত করে এবং সেখানে তারা সাবাত কায়াম করে বনী ইসরা উপরে অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে তারা অত্যাচার এবং নির্যাতন থেকে মুক্তির জন্য আসোমাতের কাছে দোয়াও করছে এই পরিস্থিতিতে আসোমাতালা যে কয়েকটি আদেশ দিলেন তার মধ্যে একটি আদেশ হচ্ছে করো। এর কারণ। যে দুর্যোগ এবং ঘন সামনে আসছে তার থেকে মুক্তির জন্য সালাত হচ্ছে তোমাদের পাথেও আল্লাহ রসুসাল্লামের জীবন থেকে আমরা দেখতে পাই যখনই তিনি কোনো বিপদ বা কোনো সমস্যায় পড়তেন চিন্তিত হতেন তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। বনি তোমরা প্রস্তুত হয়ে যাও সালাতের জন্য দাঁড়িয়ে যাও নিজেদের বাসগৃহগুলোকে সুজুদের কেন্দ্র বানিয়ে দেওয়া সালাত কায়েম করো এরপরে আল্লাহ মোমতাল বিজয়ের সুসংবাদ দিচ্ছেন অবাস শিরিল ইমানদারদেরকে আপনি বিজয়ের সুসংবাদ তার দোয়ার সময় এসেছে তারা মোসা তাকে পাঠানো হয়েছিল ফেরাউন যেন ইমান আনে ফেরোনে লোক লস্কর যেন তারা আল্লাহ ইমান আনেসা এই দায়িত্ব যথাসম্ভব সর্বোচ্চ প্রতিষ্ঠা তিনি করেছেন কিন্তু এর ফেরাউনের ফেরাউন এবং তার লোক লস্কর তারা কুফুরি এবং তাদের অহংকারের উপরই অটল ছিল ফলে চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পর মুসালাম তাদের বিরুদ্ধে মোসা্লাম ফেরাউনের সাথে নম্র আচরণ করেছেন তার সামনে নয়টি মোজিজাকে উপস্থাপন করেছেন তাকে উপদেশ দিয়েছেন বুঝিয়েছেন ভীতি প্রদর্শন করেছেন সংশোধনের চেষ্টা করেছেন কিন্তু কোনো কিছুতেই কোনো আমাদের রব নিশ্চয় আপনি ফেরাউন এবং তার নেতাদেরকে তার আলমালাদেরকে এই দুনিয়ার জীবনে শোভা সৌন্দর্য এবং ধন দৌলত প্রদান করেছেন হে আমাদের রব এগুলো দিয়ে তারা আপনার রাস্তা থেকে দিনের পথ থেকে মানুষদেরকে সরিয়ে রাখে পথভ্রষ্ট করে অর্থাৎ আল্লাহ সৌন্দর্য ধন্দ প্রদান করেছেন এগুলোকে তারা খরচ করে মানুষকে আল্লাহর দিন থেকে সরিয়ে রাখার জন্য করে বললেন আমাদের রব বিনষ্ট করে দাও তাদের ধন সম্পত্তি কাঠিন্য এনে দাও তাদের হৃদয়ের উপরে যেন তারা বিশ্বাস না করে যতক্ষণ পর্যন্ত তারা মর্মান্তিক শাস্তি প্রত্যক্ষ করে বলেছেন তার নেতাদেরকে যে সম্পত্তি দিয়েছেন এগুলো ব্যবহার করে তারা মানুষদেরকে আল্লাহ দিন থেকে সরিয়ে রাখছে রব তুমি তাদের সম্পত্তিকে ধ্বংস করে দাও যে সম্পদ তারা তোমার দিনের বিরুদ্ধে খরচ করে যে সম্পদ দিয়ে তারা তোমার পথ থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখে সেই সম্পত্তি তুমি ধ্বংস করে দাও আরও বললেন কাঠিনে যতক্ষণ না তারা কঠিন আদায় প্রত্যক্ষ করে যেন তারা তার আগে আনতে না পারে তিনি করছেন ফেরাউন যেন কখনো না পারে যেন তার উপরে আজাব চলে আসে সাধারণত আমরা হৃদায়তের জন্য দোয়া করি কিন্তু মুসাল ইসলাম দোয়া করছেন তার বিপরীত তিনি চাচ্ছেন ফেরাউন যেন কাফের হিসেবে মৃত্যুবরণ করে আজাব আসার আগে যেন সে ইমান আনতে না পারে অন্য কথায় যখন চূড়ান্ত আজাব মর্মান্তিক শাস্তি চলে আসবে মৃত্যু ফেরেস্তা মালাকল মা চলে আসবে সেই সময় ইমান আনার আর কোন সুযোগ নেই ইমানের দরজা বন্ধ হয়ে যাবে এর আগে যেন ফেরাউন ইমান আনতে না পারে অর্থাৎ কাফের হিসেবে যেন তার মৃত্যু হয় লক্ষণীয় তার নবুয়াতের মিশনের প্রথম বছরে কিংবা দ্বিতীয় বছরেই এই দোয়া করেননি দীর্ঘদিন ধরে চেষ্টা করেও যখন বারবার প্রত্যাখ্যাত হচ্ছিলেন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল পরিস্থিতি তখন তিনি ফেরাউনের বিরুদ্ধে এই দোয়া করেছেন তিনি দেখলেন ফেরাউন নিজে সে ইসলাম গ্রহণ করছেই না বরং সে এবং তার সভাসদ এরা হচ্ছে মানুষদের ইসলাম গ্রহণের পথে এক বিরাট বাধা কাজে ফেরাউনের ধ্বংসের মধ্যে রয়েছে কল্যাণ এবং মাসলাহা মুস আল্লাহ নু আল্লাহাম এই দুইজন সম্মানিত রাসুল তারা হচ্ছেন আলসার এমন দুইজন রাসুল যাদেরকে রাসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন তারা হচ্ছেন কঠোর এবং নরম স্বভাবের বলে অভিহিত করা হয়েছে অন্য দুইজন নবীকে ইসা আলাাম এবং ইব্রাহিম আলাহাম কারণ তারা সব সময় আরও একটা সুযোগ দিতে চাইতেন এই জন্য তিনি আউবকরেন ইসা এবং ইব্রাহিম আলাইস্লামের সাথে এবং ওমর রাইতাহুকে তুলনা করেছেন মুসা এবং নু আলাসা আলাহাম আলাহুহাম দরবারে দোয়া করলেন আল্লাহামতাল্লাহ দু কবুল করলেন এবং দুয়ার জবাবে বললেন তোমাদের দুইজনের দোয়া কবুল করা হলো। প্রশ্ন হতে পারে যে মুসা আলাহাম শুধুমাত্র একাই দোয়া করেছেন আলোচাল বলছেন তোমাদের দুইজনের দোয়া উভয়ের দোয়া কবুল করা হল মুবাসুরিনগন তারা ব্যাখ্যা বলেছেন যখন মুসা আলাম দোয়া করছিলেন হারুন আল্লাহ তিনি ছিলেন নবী তিনি সেই দোয়াতে সাইদি ছিলেন এবং বলছিলেন আমিন আমিন সুরাফা যখন পাঠ করা হয় মুসল্লিরা তারা বলে থাকেন আমিন কারণ সুরাফাতিয়ার মধ্যে আমরা দেখতে একটি দোয়া রয়েছে এই মুস্তাকিম আমাদেরও আপনি আমাদেরকে সঠিক পদে চাইতে করুন যাই হোক এরপর আলো সুতামকে আদেশ করলেন বললেন আর মুসাকে প্রত্যাদেশ দিয়েছিলাম ওহিনাজিল করেছিলাম এই মর্মে যে আমার বান্দাদেরকে নিয়ে রাতের মধ্যে তুমি রওনা হয়ে যাও বের হয়ে যাও নিশ্চয়ই তোমাদের পিছু ধাওয়া করা হবে এই আয়তের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে পরিষ্কার হল কেন আলাসু মাহাতলা এর আগে বনি ইসরায়েলের ঘরগুলোকে চিহ্নিত করে রাখার আদেশ দিয়েছিলেন কারণ আলাসু মাহাতাওয়ালা তিনি যে কোনো মুহূর্তে বনি ইসরায়েলকে মিশর ছেড়ে যাওয়ার আদেশ দেবেন কাজেই এর আগেই তাদেরকে প্রস্তুত থাকতে হবে তৈরি থাকতে হবে যেন মুহূর্তের মধ্যে তারা সেই আদেশ পাওয়া মাত্র মিশর থেকে সবাই একত্রে বের হয়ে যেতে পারে মুসাল্লাহলাম আগেই চিহ্নিত করে রেখেছিলেন তিনি সংবাদ জানিয়ে দিলেন আজকে রাতের মধ্যেই মিশর ছেড়ে তাদেরকে বের হয়ে যেতে হবে ফেরাউনের কারণ ফেরাউন কখনই চাইবে না যে জাতিকে সে দাস গোলাম বানিয়ে রেখেছে তারা এমনিতে চলে যাক মুাম ফেরাকে প্রথম সাক্ষাতেই বলেছিলেন বনি ইসরায়েলকে অত্তচার করোনা তাদেরকে ছেড়ে দাও কিন্তু ফেরাওয়ান কখনোই সেটা চাইবে না আল্লাহ নির্দেশ মোতাবেক তারা রাতের বেলা সম্পূর্ণ বনি ইসরায়েল জাতি বের হয়ে পড়লেন তারা সংখ্যায় কতজন ছিলেন এই ব্যাপারে আলসুমি কোন বর্ণা দেননি তবে মুফাসির ইনকন তারা বলেছেন বনে ইসরায়েলের মধ্যে পুরুষ তাদের সংখ্যা ছিল ছয় লক্ষ সাথে ছিল তাদের স্ত্রী এবং সন্তান কাজেই তারা বেশ বড় একটা সংখ্যা ছিল কারণ চারশো বছর ধরে তারা মিশরে বসবাস করে আসছেন সেই ইউসুফ আলাহ ইসলামের সময় থেকে ইউসুফ আলাহ ইসলামের ভাইয়েরা যখন তারা মিশরে এসে ফিলিস্তিন থেকে কেনান থেকে যখন তারা মিশরে এসে বসতি স্থাপন করলেন সেখান থেকে ধীরে ধীরে বংশবৃদ্ধি পেয়ে চারশো বছরে এই সংখ্যা ধারণ করেছে পুরুষদের সংখ্যা হচ্ছে ছয় লক্ষ সাথে রয়েছেন তাদের স্ত্রী এবং সন্তান কাজেই বেশ বড় একটা জনসমষ্টি বিশাল এক গোষ্ঠী রাতের বেলা তারা তাদের বসতি ছেড়ে ঘর ছেড়ে বের হয়ে পড়লেন স্বাভাবিকভাবেই এত বড় একটা জনসমষ্টি যখন যাত্রা শুরু করে এই সংবাদকে গোপন রাখা যায় না ফেরাউনের কাছে এই সংবাদ পৌঁছে গেল ফেরাউন শহরে শহরের লোক পাঠিয়ে দিল ঘোষণা করে দিল এবং বলল ইরা একটি ক্ষুদ্র দল এরা আমাদের ক্রোধের উদ্রেক করেছে কিন্তু নিশ্চয়ই আমরা হচ্ছি সজাগ সশস্ত্র দল আয়াতের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই ফেরাউন তার সৈন্যবাহিনী সম্পূর্ণ বাহিনীকে জড়ো করেছে বনী ইসরা আটক করার জন্য পাকড়াও করার জন্য ফেরাউন সেই বলছে বনী ইসরায়েল একটা ছোট দল ক্ষুদ্র দল এদের তেমন কোনো কারণ হয়েছে দিয়েছে। এবং আমরা হচ্ছে এক সজাগ সশস্ত্র দল অতন্ত্র প্রহরী ফেরাউনের এই বক্তব্যের সঙ্গে এই সংখ্যার বিষয়টা উল্লেখ করা যে এরা তো একটা ক্ষুদ্র দল আর আমরা হচ্ছি শক্তিশালী সজাগ সশস্ত্র দল এই মানসিকতা শুধুমাত্র বিশ্বের কুফ্ফার নেতৃত্বের মধ্যেও এই একই মানসিকতা অভাবনীয় মিল আমরা দেখতে পাই তারা বিভিন্ন সময় বলে থাকে ইসলামী মৌলবাদী জঙ্গিবাদী উগ্রবাদী চরমপন্থী এরা সংখ্যায় খুব বেশি না এদেরকে আমরা ঘুরিয়ে দেব নির্মূল করে দেব প্রস্তুর যুগে পাঠিয়ে দেব কিন্তু সুবান উল্লাহ আল্লাহর ইচ্ছায় এই অল্প সংখ্যক মুসলিমকে দমন করার জন্য তাদেরকে বড় বড় পৃথিবীর রাঘব্যওয়ালদেরকে একত্রিত হতে হয় বড় বড় কনফারেন্স আয়োজন করার প্রয়োজন হয় বিশ্বের বড় বড় দেশের রাষ্ট্রপতি ক্ষমতাধর নেতাদেরকে এসে একত্রিত হয়ে চিন্তা করতে হয় কিভাবে ফিলিস্তিনের পাথর ছোড়া বার্তাদেরকে দমন করবে খালি হাতে করে। ঠিক বনে ইসরায়েল সংখ্যায় তেমন কিছু নয় ক্ষুদ্র একটা দল কিন্তু আল্লাহ সমস্ত যুগেই এই অল্প সংখ্যক মোমিনদেরকে দিয়ে কুফ্ফারদের অন্তরে এমন আতঙ্ক তৈরি করে দেন যে এদেরকে মোকাবেলা করার জন্য এদেরকে থামানোর জন্য সম্পূর্ণ সেনাবাহিনী সম্পূর্ণ শক্তি সহকারে তাদেরকে অভিযানে নামতে হয় বলেছেন এরপর আমি ফেরাউনের দলকে তাদের বাগ বাগবাগিচা এবং ঝর্ণাসমূহ থেকে বের করে নিয়ে আসলাম বহিষ্কার করে দিলাম তারা ধরে নিয়েছিল তারা ধাওয়া করছে আবার ফেরত আসবে কিন্তু আল্লাহ বলছেন আমি তাদেরকে তাদেরই বাগবাগিচা ঝর্নাসমূহ থেকে বের করে নিয়ে আসলাম ফেরাউন তার সমস্ত সৈন্যবাহীকে করেছিল। ফেরাউন শুধুমাত্র অর্ধেক সৈন্য নয় এক তৃতীয়াংশ নয় একটা বিশেষ অংশ নয় সম্পূর্ণ বাহিনীকে একত্র করে ধাওয়া করতে শুরু করল আল্লাহ মহামতোল্লা বলেছেন আমি তাদেরকে বহিষ্কার করে তাদের বাগবাগিচা এবং ঝর্ণাগুলো থেকে বের করে নিয়ে আসলাম ফেরাউনের দলকে পিছু ধাওয়া করা হচ্ছে সম্পূর্ণ বাহিনী ফেরাউন নিজেও সেখানে আছে তাদেরকে বহিষ্কার করা হয়েছিল ধন এবং মনোরম স্থানসমূহ থেকে এরূপী হয়েছিল এবং বনি ইসরায়েলকেই আমি করে দিলাম সেগুলোর মালিক অতঃপর সূর্য সময় তারা তাদের পিছু ধাওয়া করল রাতের শেষ প্রহরে যখন সূর্য উদয় হবে এরকম একটা সময়ে ফেরাউন তাদের পিছু ধাওয়া করতে শুরু করলাম বনী ইসরায়েল রাতের আধারেই বেরিয়ে পড়েছিলেন ফেরান এবং তার সৈন্য সামন্ত ভোরের মধ্যেই প্রস্তুত হয়ে ধাওয়া করতে শুরু করল তুলনামূলকভাবে শক্তিশালী অস্ত্রসজ্জা এবং বিভিন্ন যানবাহনের কারণে ঘোড়ার গাড়ি থেকে শুরু করে এই সমস্ত বাহনগুলোর থাকার কারণে ফেরাউনের বাহিনী মূসা এবং বন ইসরা থেকে দ্রুত ছিল মূসা এবং বন ইসরায়েল কোন দিকে পূর্ব দিকে দিকে সেদিকে ধাওয়া করছিল পথ চলতে চলতে মোসাই আল্লাহ এবং বনে ইসরায়েল এক সময় থেমে যেতে বাধ্য হলেন কারণ তাদের সামনে সমুদ্র লোহিত সাগর তারা সামনে এগিয়ে যাচ্ছেন ফেরাউনের পেছন থেকে বনে ইসরায়েলের এই বিশাল বাহিনী সমস্ত জাতি যখন তারা যাত্রা শুরু করেছে একেবারে শেষের দিকে যারা ছিল সেই গ্রুপ তারা দিগন্তের দিকে তাকিয়ে দেখতে পেল ফেরাউনের বাহিনী প্রচণ্ড গতিতে তাদের দিকে ছুটে আসছে বনীসরায়েল জাতি যত দ্রুত সম্ভব সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল কিন্তু যখন তাদের সামনে লোহিত সাগর চলে আসলো তাদের চলার গতি রুদ্ধ হয়ে গেল পেছন ফিরে তারা তাকিয়ে দেখছে ফেরাউনের বাহিনী ক্রমেই তাদের নিকটে চলে আসছে তাদের মধ্যে দূরত্ব ব্যবধান কমে যাচ্ছে সামনের দিকে তাকিয়ে যারা দেখছে বিশাল লোহিত সাগর চিন্তা করা যায় এই সময় তাদের মানসিক অবস্থা এই পরীক্ষা তাদের জন্য কত কঠিন ছিল আল্লাহ কোরআন উল্লেখ করেছেন যখন উভয় দল পরস্পরকে দেখল তখন মুসার সঙ্গীরা বলল আমরা যে ধরা পড়ে গেলাম মুসার তাদেরকে বলেছিলেন হে আমার জাতি তোমরা আল্লাহর উপরে ভরসা করো যদি তোমরা ইমানে থাকো এই কঠিন পরীক্ষার সামনে এসে সেই জাতি মুসার সঙ্গীরা যখন উভয় দল পরস্পরকে দেখল তারা বলল আমরা যে ধরা পড়ে গেলাম সাগর আমাদের সামনে ফেরাও আমাদের পেছনে আমরা ধ্বংস হয়ে গেলাম এবং বর্ণনা করা হয়েছে যে স্থানটিতে ছিলেন বন নিয়ে উভয় পাশে ছিল উঁচু পর্বত কাজে ডানে ধাওয়া সালাম তিনি ছিলেন কাফেলার একেবারে মুসা হারুন এবং ইউসা ইমনে ন আল্লাহ তারা সমুদ্রের দিকে সামনে চলে আসলেন সেখানে এসে দাঁড়িয়ে যেতে বাধ্য হলেন বনে ইসরা সম্পূর্ণ জাতি এই ব্যক্তিদের দিকে তাকিয়ে শুরু করলেন মানসিক চাপ কত বেশি ছিল কত কঠিন একটা পরিস্থিতি তিন দিক থেকে যারা ঘেরা হয়ে গেছেন ফেরাউন তাদেরকে প্রায় ধরে ফেলছে যা দেখছেন কঠিন পরিস্থিতি সেগুলোকে তিনি বিশ্বাস করলেন না তিনি বললেন কখনোই নয় আমার সাথে রয়েছেন আমার রব তিনি আমাকে পথ করে দেবেন মোসাল্লাহাম চোখে যা দেখছেন সেটাকে বিশ্বাস করলেন না যা শুনছেন সেটাকে বিশ্বাস করলেন না তিনি বিশ্বাস করলেন যা দেখা যায় না অদৃশ্যে বিশ্বাস করলেন আল গাইব আল্লাহ সুহাম তালার উপরে যা তিনি দেখেননি যা তিনি শুনেন ভরসা করেছেন আমার সাথে রয়েছে আমার রব তিনি আমাকে পদ বলে দেবেন আল্লাহ আমাদেরকে ওয়াদা দিয়েছেন আমি সেই ওয়াদায় বিশ্বাস করি পরীক্ষা হয়ে গেল ফেরাউন বাহিনী নিয়ে সদল বলে ক্রমে নিকটবর্তী হচ্ছে বনি সেই সৈন্যদেরকে স্পষ্ট দেখতে পাচ্ছে মুসা ইসলামের উপরে তারা চাপ প্রয়োগ করতে থাকছে এরপর আল্লাহর বিশ্বাস রাখতে পরিস্থিতি যখন প্রচন্ড কষ্টকর হয়ে পড়ে মানুষ যখন পরাজয়ের সামনে দাঁড়িয়ে যায় সেই কঠিন সংকটময় মুহূর্তেই যারা আল্লাহর উপরে ভরসা করে তাওকল করে তাদের জন্য আসে আল্লাহর সাহায্য তাদের জন্য আসে আল্লাহর বিজয় বনী সেলের সাথে এমনটাই হয়েছিল তবে সেই কঠিন পরীক্ষায় তারা ব্যর্থ হয়েছিল এটা ছিল ইমানের পরীক্ষা মুমিনদের জন্য পরীক্ষা মুস আলাই হারুন আলাই সালাম ইউসেবিন নুন আলাইস্লাম এবং বুন ইসরায়েলের আরও কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তারাই পরীক্ষায় পাশ করেছেন যখন পরীক্ষা নেওয়া হয়ে গেল তখন আল্লাহ মহামতাল্লাহ তার সেই নির্দেশকে নাদিল করলেন যে জন্য তারা সবাই অপেক্ষা ছিল আলাহ বললেন অতঃপ্পর আমি মুসাকে আদেশ করলাম তোমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো মুসা সমুদ্রকে লাঠি দিয়ে আঘাত করলেন আল্লাহ সুহাম বলেন ফলে তা বিদীর্ণ হয়ে গেল দুই ভাগ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বতের মতো আকার ধারণ করল সমুদ্রের পানি দুই দিকে সরে মাঝখানে রাস্তা তৈরি হয়ে গেল মুসাইলাম বনী ইসাইল তারা নিজেদের সামনে দেখতে পাচ্ছেন কিভাবে পানি তাদের সামনে থেকে সরে যাচ্ছে চক্রাকারের সরে দুই ভাগে বিভক্ত হয়ে দুটি বিশাল পর্বতের মতো পানি স্থির দাঁড়িয়ে গেল চোখের সামনে আলোসভা বরত্ব কুদ্রত এবং শক্তির একটা নিদর্শন তারা স্পষ্ট দেখতে পেল সেই সমুদ্রের তলদেশকে আলোসভা শুষ্ক করে দিলেন সমুদ্রকে শুধুমাত্র দ্বিখণ্ডিত করা নয় রাস্তা তৈরি করে দেওয়া নয় সমুদ্রের তলাকে আলোচ মহামতালা শুকনো করে দিলেন পথ চলাচলের উপযোগী করে দিলেন যখন রাস্তা করে দিলেন মোসা এবং বনী ইসরা সেই পথ দিয়ে পার হয়ে গেলাম তিনি তাদেরকে নিয়ে এসেছেন তিনি দাঁড়িয়ে থেকে সবাইকে চলে যাওয়ার সুযোগ দিলেন বনী ইসরাহল সবাই সমুদ্র পার হওয়ার পর সর্বশেষ ব্যক্তি হিসেবে সেই পথ অতিক্রম করলেন সাগরের অপর পাশে পৌঁছে যাওয়ার পর মোসা আলাহ্লাম হাতের লাঠি দিয়ে আবার সমুদ্রকে আঘাত করলেন যে লাঠির আঘাতে সমুদ্র দীঘিত হয়ে পথ তৈরি হয়েছে সেই লাঠি দিয়ে যদি পুনরায় তিনি আঘাত করেন আবার সেটি একত্রিত হয়ে পথ বন্ধ হয়ে যাবে কিন্তু সামান্য একটা লাঠি দিয়ে যদি আপনি পানিতে আঘাত করেন তাহলে পানির ছাপড়া আর কি হতে পারে কারণ সেই লাঠি কখনোই সমুদ্রকে দীখণ্ডিত করেনি সেই লোহিত সাগরকে দ্বিখণ্ডিত করেছিল আল্লাহ কিন্তু কেন মুসাল্লাম সেই লাঠি ব্যবহার করেছেন কিংবা আল্লাহতআ কেন আদেশ করেছিলেন তোমার লাঠি দিয়ে তুমি সেই সমুদ্রকে আঘাত করো একটি কখনোই আমাদেরকে বিজয় দান করবেন না যতক্ষণ না আমরা আমাদের দায়িত্ব আমাদের সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগ করব এমন কি যদি শুধুমাত্র পানিতে লাঠি দিয়ে আঘাত করাই হয়ে থাকে আমাদের পক্ষে সর্বোচ্চ সামর্থ্য আমাদেরকে সেটাই করতে হবে আমাদের দায়িত্ব পালন না করা পর্যন্ত আল্লাহর বিজয় আসবে না আল্লাহ সুমত চেয়েছিলেন এবং দেখিয়ে দিলেন যেন তার দায়িত্বের সর্বোচ্চ সামর্থ্যদার ব্যক্তিদেরকে তার আউলিয়া অবশ্যই বিজয় দিলেন কিন্তু সেই জন্য শর্ত হচ্ছে আমাদের দায়িত্ব পূরণ করা বদরের যুদ্ধে রাসুল সাল্লাম মুমিনদেরকে সারিবদ্ধ করে দাঁড় করিয়ে দিলেন যেখানে যার স্থান তাকে সেই স্থানে নিযুক্ত করে দিলেন একজন মানুষের পক্ষে যতটুকু করা সম্ভব তার সবটুকুই তারা করেছিলেন তার পক্ষে যা করা সম্ভব ছিল তিনি সবই করেছেন এই রকম একটি মুহূর্তে চলে যাওয়ার পর চলে আসে আল্লাহ সাহায্য এবং আল্লাহর কাছে প্রার্থনা করার সময় রুয়া করার সময় এবং এরপরে সাহায্য করার জন্য দুই হাজার ফেরস্তা পাঠিয়েছিলেন যুদ্ধের জন্য দাঁড়াতে হয়েছে তাদেরকে সমস্ত প্রস্তুতি গ্রহণ করতে হয়েছে মানুষ হিসেবে যা করার দরকার ছিল যা করার সামর্থ্য তাদের ছিল তারা সবকিছু চেষ্টা করে যখন নিঃশেষ হয়েছেন যখন তারা তাদের দায়িত্ব পালন করেছেন আল্লাহর উপরে তওয়াকুল করেছেন সেই মুহূর্তে আল্লাহমাতাম তিনিও যেন তার দায়িত্ব পূরণ করেন সেই পরিস্থিতিতে তিনি যা সর্বোচ্চ করতে পারতেন সেটা হচ্ছে সমুদ্রে লাঠি দিয়ে আঘাত করাসাল্লাম এবং সমস্ত বনি ইসরায়েল যখন সমুদ্র পার হয়ে গেল ফেরাউন এবং তার দলবল সাগরের সেই রাস্তা দিয়ে তারাও পদ অতিক্রম করতে শুরু করলো। যখন ফেরাউনের সমস্ত বাহিনী সমুদ্রের মাঝখানে চলে আসলো আলোসু মহমতাল পানিকে ছেড়ে দিলেন আলোসু মহামতাল্লাহ পানিকে আদেশ দিলেন তার আগের অবস্থা ফেরত যাওয়ার জন্য যে পানিকে বলা হয়ে থাকে জীবনের উৎস সেই পানি ফেরাউন এবং তার দলবলের উপরে মৃত্যুর কারণ হিসেবে আবির্ভূত হল পানি আলোসভাম একটা সৃষ্টি আলোসুমতাল্লাহ চাইলে এর রূপ আকৃতি ধর্মকে পরিবর্তন করে দিতে পারেন কিছু সময়ের জন্য আলোসবতালা সেই পানিকে তার বৈশিষ্ট্যকে পরিবর্তন করে দিয়েছিলেন পর্বতের মতো আকৃতি নিয়ে সেই পানি দুই পাশে দাঁড়িয়েছিল যখন আলোচনা আদেশ দিলেন পানি তার আবার স্বাভাবিক অবস্থায় আগের অবস্থায় ফেরত তার এক সৃষ্টি এই জড় পদার্থ পানি দিয়ে ফেরাওন এবং তার সৈন্যবাহিনীদেরকে ধ্বংস করে দিলেন এই সৃষ্টি জগতের যা কিছু রয়েছে জীব কিংবা জড়ো যে কোনো কিছু কালাসভাতালা তার সৈন্যবাহিনীতে পরিণত করতে পারেন বর্ণিত হয়েছে যে জাতিকে এবং তার লস্কর এতদিন দাসের মতো অত্যাচার করে আসছিল গোলামের মতো তাদেরকে ব্যবহার করছিল সেই সম্পূর্ণ জাতির চোখের সামনে আলো সভা তাদের ধ্বংসের এই দৃশ্যটাকে উপস্থাপন করলেন যেন তারা সশরীরে স্বচক্ষে দেখতে পারে ফেরাউনের পরিণতি কি এবং তাদের যারা সহযোগী তাদের পরিণতি কি সমস্ত বনি সেল জাতির সামনে ফেরাউনের সেই শরীর পানির মধ্যে ঘূর্ণায়মান অবস্থায় একবার উপরে যাচ্ছিল সে আলা আমি তোমাদের সবথেকে বড় রব আমি জানি না যে আমি ব্যতীত তোমাদের আর কোন আছে এমন খবর আমার জানা নেই সেই ফেরাউন আজকে তাদের চোখের সামনে অসহায় অবস্থায় ডুবে যাচ্ছে তাকে সাহায্য করার মতো কেউ নেই তার সম্পূর্ণ সৈন্যবাহিনী তার শক্তি সব কিছু আজকে সেখানে ডুবে মরছে ফেরাউন যখন আল্লাহর শাস্তি দেখতে পেল তার আঙ্গুল উঁচু করে সে বলল এখন আমি বিশ্বাস করে নিচ্ছি ইমান এনে নিচ্ছি কোন মাবুদ নেই দাকে ছাড়া যার উপরে ইমান এনেছে বনি ইসরায়েলরা আর আমিও তো মুসলিমদের অন্তর্ভুক্ত আমিও তো অনুগতদেরই অন্তর্ভুক্ত ফেরন ইমান আনতে চাচ্ছে যখন সে বুঝতে পারছে আর পিছু ফেরে যাওয়ার কোন সুযোগ নেই ইসলাম গ্রহণ করতে যাচ্ছে ফেরাউনের মতো কাফির কিন্তু সময় চলে গেছে ইমানের দরজা বন্ধ হয়ে গেছে বলেছেন তুমি যদি তোমার সুখের মুহূর্তে আল্লাহকে স্মরণ করো কষ্টের মুহূর্তে আল্লাহ তোমাকে স্মরণ করবেন ফেরাউন তার সুখের সময়ে শক্তির সময়ে বিত্তবৈভবের সময়ে আল্লাহ সুতরণ করেনি যখন তার সুস্বাস্থ্য ছিল সক্ষমতা ছিল জীবন ছিল তখন সে আল্লাহমতাল্লাহ সম্পর্কে উদাসীন ছিল গাফেল ছিল ভুলেছিল কুফুরি করেছে যখন তার ক্ষমতা ছিল ক্ষমতাকে ব্যবহার করেছে আল্লাহর বিরুদ্ধে আল্লাহ দিনের বিরুদ্ধে কাজেই যখন আজকে তার শক্তির প্রয়োজন আল্লাহ সুতার কাছ থেকে সাহায্যের প্রয়োজন যখন সে মৃত্যুর মুখোমুখি যখন সে অসহায় যখন সে মৃত্যুর ফেরজ তাদেরকে তার দিকে ধেয়ে আসতে দেখল তখন সে যতই বলছে যে সেই মান এনেছে আল্লাহ সুবাহতাল্লাহ কি জবাব দিয়েছিলেন আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন ইন্নতি এখন এই কথা বলছো অথচ এর আগে তো তুমি নাফরমানি করেছিলে অবাধ্যতা করেছিলে এবং পথভ্রষ্টদেরই একজন তুমি ছিল আজকের দিনে তোমার এই দেহকে আমি সংরক্ষণ করছি যাতে তোমার পরবর্তীদের জন্য এটা একটা নিদর্শন একটা নমুনা হতে পারে দৃষ্টান্ত হতে পারে বহু মানুষ আমার মহাশক্তি আমার নিদর্শনগুলোর প্রতি তারা লক্ষ্য করে না তারা উদাসীন কাফিল না যে মুহূর্তে আত্মা রুহ দেহ থেকে বের হয়ে যাচ্ছে তখন একজন ব্যক্তি মৃত্যুর ফেরত থেকে চোখের সামনে দেখতে পান তখন আর পিছনে ফেরে যাওয়ার কোনো সুযোগ থাকে না ইমানের দরজা বন্ধ হয়ে যায় ইব্রাহিদ আলাহালাম তিনি ফেরাউনের সেই শেষ মুহূর্ত সম্পর্কে রাজু সাল্লামের কাছে এসে বলেছিলেন ফেরাউনের ডুবে মৃত্যু হওয়ার সময়ে আমি মাটি থেকে কাদামাটি তুলে ফেরাউনের ডুবে যাওয়ার সময় আমি তার মুখ কাদামাটি দিয়ে ভরাট করে দিচ্ছিলাম যেন আল্লাহর রহমত তার কাছে এসে পৌঁছাতে না পারে ঠেসে দিচ্ছিলেন যেন আল্লাহর রহমত এই ব্যক্তির উপরে না আসে ফেরাউন কেমন ছিল সেই বিষয়ে আমরা আলোচনা করেছি অবিশ্বাস্য রকমের ভয়ঙ্কর জালিম ছিল ফেরাউন যে প্রতি বছরে সমস্ত শিশু সন্তানদেরকে পুত্র সন্তানদেরকে হত্যা করেছে রাজত্ব হারানোর আশঙ্কায় পরবর্তীতেও সে বহু মানুষদেরকে হত্যা করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য নিজেকে রব বলে দাবি করেছে উপাস্য বলে দাবি করেছে। এই ভয়ঙ্কর জালিম তার প্রতি জিব্রাহ আলাইস্লামের যে ঘৃণা ছিল জিব্রাহ আলাইস্লাম মাটি তুলে কাদা মাটি তুলে তার মুখ বন্ধ করে দিচ্ছিলেন যেন সে আল্লাহ রহমত তার কাছে এসে পৌঁছাতে না পারে এই ফেরাউনের বিরুদ্ধেই দোয়া করেছিলেন ইয়া আল্লাহ তুমি তাকে হেরায় বিবাহাম তিনি একজন ফেরেস্তা যার কাজ আমাদের কাছে আল্লাহ নিয়ে চলে আসা তিনি ফেরাউনের মুখে মাটি ঠেসে দিচ্ছিলেন যেন সে দোয়াও করতে না পারে আল্লাহর কাছে কথাও বলতে না পারে ফেরাউনের জুলুম যেমন ছিল তার শেষ পরিণতিও ঠিক তেমনটাই হয়েছে আল্লাহ তিনি বলেছেন আজকের দিনে আমি তোমার দেহকে বাঁচিয়ে দিচ্ছি সংরক্ষণ করছি কেন যাতে পরবর্তীদের জন্য এটা নিদর্শন হতে পারে ফেরাউনের সেই দেহ আজকে পৃথিবীর এক স্থান থেকে নিয়ে স্থানে হচ্ছে একজন গবেষণা করে দেখা গেছে তাতে অতি উচ্চমাত্রায় লবণের অস্তিত্ব রয়েছে সমুদ্রের যে পানি সেখানে অতি উচ্চ মাত্রায় লবণ থাকে এবং সেখানে ডুবেই সেই লবণাক্ত পানিটি ফেরাউনের মৃত্যু হয়েছে নিঃসন্দেহে বহু মানুষ আমার আয়াত সমূহের প্রতি উদাসীন বেখবর আল্লাহ তিনি আমাদেরকে বলেছেন যে ফেরাউনের দেহকে আল্লাহ সুমতাল্লাহ সংরক্ষণ করেছেন এই কারণে নয় যে আমরা ফেরাউনের মিশরের সভ্যতা সেই পিরামিড এই সমস্ত বিষয়গুলোর গুনগান গাব কিংবা ফেরাওন তার সভ্যতা ফেরাউন সে নিজে এটা কোন ঐতিহ্য নয় এগুলোকে জাদুঘরে রেখে প্রদর্শন করানোর জন্য আল্লাহ তার দেহকে সংরক্ষণ করেননি ছিল একজন জঘন্যতম নিকৃষ্টতম ব্যক্তি এই বিষয়টাকে যেন আমরা ভুলে না যাই আল্লাহতাল্লাহ সেই কারণে তার দেহকে সংরক্ষিত রেখেছেন পরবর্তী ব্যক্তিদের জন্য যেন সে নিজেও একটা নিদর্শন হতে পারে আয়াত হতে পারে সংরক্ষণ করেছেন সেই উদ্দেশ্য তার বিপরীত করছে যে কারণে আয়াত শেষ করেছেন এভাবে আর নিঃসন্দেহে বহু লোক আমার আয়াতগুলোর প্রতি লক্ষ্য করে না তারা ব্যাখ্য করে উদাসীন रेईन ड्रवस मीडियार अन्न्य प्रोजेक्ट समर्थक जानते भिजिट कर www.raindropsmedia.org डब्ल्यू डब्ल्यू डट रईन ड्रवस मीडिया डट अर्ग अथवा फेसबुक पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट